আবু হুরাইরা মদিল্লাহ তালাহুতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন দু ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ হাসেন যারা একে অপরকে হত্যা করে উভয়ই জান্নাতবাসী হবে একজন তো এ কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে অতপর আল্লাহ তালা হত্যাকারীর তহবাহ কবুল করেছেন ফলে সেও আল্লাহর রাস্তায় শহীদ বলে গণ্য হয়েছে